আইসার রবদুল্লা আনহা হতে বর্ণিত তিনি বলেন হে ভাগ্নে নবী সাল্লিয় সাল্লাম আমার নিকট উপস্থিত থাকার কালে আসরের পরবর্তী দূরাকাত কখনোই ছাড়েননি